নিয়ে বাম হাতে এবং তার লজ্জাস্থান ধুয়ে নিলেন পরে তার হাত মাটিতে খসলেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার ও হাত দুটো ধুলেন তারপর তার মাথা তিনবার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন অবশেছে সেখান থেকে একটু সরে গিয়ে তার দুপা ধুয়ে ফেললেন